الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشره في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আব্দুল কাদের জিলা নিয়ে রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী নিয়ে আব্দুল কাদের জিলা নিয়ে রহমাতুল্লাহ আলাইকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কথা অনেক গল্প অনেক কারামতের পাহাড় আমরা দেখতে পাই আবদুল কাদের জিলানি নিয়ে রহমাতুল্লাহ আলাই কে ছিলেন কেমন ছিলেন তার আকিদা বিশ্বাস কি ছিল समाजेन बाढ़ाबाड़ी रिपोर्ट कर इनशाला प्रथम प्रश्न वाली का नाम वाली वाली का नाम। जी धन्यवाद ओवाली शब्दटार दस टा अर्थ है मवला बावाली एर अर्थ है कई दस टब्द अर्थ है ओवाली आसले हल बंधु अंतरंग बंधुजे আল্লাহ অন্তরঙ্গ বন্ধু ওয়ালির বহু হচ্ছে কি আউলিয়া ওলির বহু বচন আল্লাহ মানে কি আল্লাহর বন্ধু সুরা বাকি আল্লাহ মোমিনদের বন্ধুকে আল্লাহ সুরা ইউন আলা নম্বরে আউলিয়া আল্লাহ জেনে রাখো নিশ্চয় আল্লাহর ওয়ালি যারা হ্যালো ওয়ালি এখানে আমরা যেটা জানব সেটা আল্লাহর বন্ধু আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহকে হাজারো লোক ভালোবাসতে পারে লক্ষ মানুষ ভালোবাসতে পারে আল্লাহকে ভালোবাসার দাবিদার লক্ষ কোটি হতে পারে কিন্তু আল্লাহ কাকে ভালোবাসেন এটা কি জানা সম্ভব তাহলে আল্লাহকে ভালোবাসেন অনেক क्योंकि आल्ला जाके भल्च आल्ला वाली अपनी हमें आल्ला के भलबासार दावी कर ले सत्य कि आल्ला भल्ह से बड़ा बला की बड़ कठिन तल्ला वाली के आल्ला वाली हवारी दरकार की शर्त अनेक बड़ आलिम होते आरबी भाषा जानते हाले बीत होते अनेक बड़ो जट होते खाना होते अनेक बेसि मरिद होते शिकातर प्रचारक होते अनेक इलमे गायब ए काराम काश काश और इलहमाम दाबीदार होते लाल्लार ओवी के ल्ला आल्ला क्यों चले होते आल्लास क्योंकि हंड्रेड पार्सेंट बल्ला गेसे बला सम्भव ना कारण आल्ला का भलोबाशें हदिशे आल्ला रबुल आराम जो कोदा के भलोबासें जिबिल के डे बोलें भलोबासी জিব্রিল ফেরেস্তা সাত আসমানের ফেরস্তাদেরকে বলে দেন ওকে আল্লাহ ভালোবাসেন এবং এই দুনিয়াতেও ওই লোকটার ভালোবাসা তৈরি হয়। ভালোবাসে এখন মানুষ ভালোবাসে কিসের জন্য যদি ইমানের জন্যে তাকোয়ার জন্যে তাহলে কোনো দুনিয়ার জন্যে ফায়দা লুটার জন্যে তাকে দিয়ে ব্যবসা করার জন্যে ধান্দা করার জন্যে তাহলে তার ওয়ালি হবে না হবে কি আল্লাহ রব্বুল আলমিন কে ওয়ালি বলে দিচ্ছেন এবং কোরআনে আল্লাহ রব্বুল আলমিন দুই প্রকার ওয়ালির কথা বলেছেন কয় প্রকার একটা হল আউলিয়াউর রাহমান আল্লাহর ওয়ালি যারা আল্লাহ যাদেরকে ভালোবাসেন আরেকটা হল কি আউলিয়াউর শৈতান যারা শৈতানের বন্ধু তাহলে আমাদেরকে জানতে হবে আল্লাহর ওয়ালিকে আর শয়তানের ওয়ালিকে আল্লাহর কাজ করলে আল্লাহর সুরা ইউনুসের বাষট্টি নম্বর থেকে নিয়ে চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহর আলিদের কথা বলছেন আলা আউলিয়া লা আল্লাহ আল্লাহ জেনে রাখো নিশ্চয় যারা আল্লাহর আলি এদের কোন ভয় নাই আখেরাতে এবং দুনিয়াতে তাদের কোন টেনশন নেই তারা আল্লাহর বলি আল্লাহ নিজেই বলছেন আল্লা দিন যারা ইমান এনেছে এবং আল্লাহকে বয় করে আল্লাহ ভিরু যারা তাদের প্রত্যেকটি মমিন মোত্তাকি মানুষই কি আল্লাহর বলি আর যে মমিন হবে তাকে মোত্তাকি হতে হবে না নাই কাকে বলে যে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে চলে পালন করে আদেশগুলি পালন করে নিষেধগুলি ত্যাগ করে তার জীবনের প্রতিটি জিনিসকে রাসুলের শূন্যতের দ্বারা মিলিয়ে নেই এজন্যে যদি কেউ হাওয়া দিয়ে উড়ে পানির উপর দিয়ে হাতে সাধারণ মানুষ মনে করবে কি আল্লাহর বলি ঠিক না কারামত কিন্তু ইমাম গাজালী বলেন যদি দেখো যে ওই লোকটি রাসুলের শূন্যতের বিন্দু পরিমাণ উল্টো চলে তাহলে ফা আলাম আনা হুসাহয়তান তাহলে সে কি ইবলি শাহিত ইবলি শাহতানের জন্য হাওয়ায় চলা সম্ভব কিনা পানিতে হাওয়াতে উড়া পানিতে চলা সম্ভব না সম্ভব না কিন্তু কোন মানুষ পানি দিয়ে চলবে হাওয়া দিয়ে উঠবে এটা সম্ভব না এটা কি অসম্ভব আর কারামত যদি হয় কারামত মানে কি সম্মান কারামা মানে সম্মান কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়ালি যারা তাদেরকে আল্লাহ সম্মানিত করেন এমন কিছু অলৌকিক জিনিস দিয়ে করেন কে তাহলে আল্লাহ ঘটান নাকি ওয়ালি নিজেই ঘটাতে পারবে যদি কোনো ওয়ালি নিজেই ঘটাই ঘটাতে পারে তাহলে বুঝতে পারতান কারণ এই ধরনের অলৌকিক কটা সম্ভব কার শয়তানের কোন মানুষের না তাহলে কারামাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেন তার ওয়ালি এবং প্রত্যেকটা মৌমিন মোত্তাকে ওয়ালি আল্লাহ আলী উল্লেদিন আল্লাহ ইমান যাদের ভিতরে কি ইমান রয়েছে সঠিক ইমান বাতিল ইমান না কুফুরি ইমান না এবং তাকুয়া রয়েছে তাকোয়া মানে কি आल्ला रसुल सुन्नार समस्त आदेश मान निषेध त्याग कर नी जार तरिकार जार जार बुजुर्ग जार जार खानका मत कई ना तो मन रखते हल आल्ला দুইটা শর্ত একটা ইমান আর একটা তকুয়া তাহলে হওয়ার জন্য আরব হতে হবে কি আল্লাহ বলছেন আহলে বাইতের হতে হবে বড় পীর হতে হবে বড় আলেম হতে হবে যে কোনো মমিন বান্দা আল্লাহর ওয়ালি লাহমুল মুশরাফিল হায়াতি ফিল আখেরা আল্লাহ আলীদের জন্যে দৈনীয় আখেরাতে কি রয়েছে সুসংবাদ রয়েছে আব্দুল কাদের জিলা রাহমাতুল্লাহ আলাই সম্পর্কে আমাদের সমাজে যে ধারণা এবং বেশিরভাগ ধারণাগুলি হচ্ছে কি কুফুর এবং শিখ এবং বেদাত এবং কুসংস্কার এবং গাল গল্প দিয়ে ভরা আব্দুল কাদের জিলা নিয়ে রাহমাতুল্লাহ আলাই কত শতাব্দীর মানুষ ছিলেন কে বলতে পারবেন হ্যাঁ জানা কোন মাঝাবের লোক ছিলেন সম্ভবত হানাফি মাঝাব ঠিক না আপনার ধারণা কি এমনটাই বুঝি আবদুল কাদের জিলা রাহমাতুল্লাহ আলাই তীব্রস্থানের মানুষ অর্থাৎ রাশিয়া এখন যে রাশিয়া যে যে দেশগুলি তার নাম ছিল মহমুদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের ইবিনা আবি সোহালে ইবনা আবদুল্লাহ আল জিলি জিলান একটা জায়গার নাম তুব্রুস্তানের জিলান একটা জায়গার নাম ওইখানে জন্ম তার জন্য তার নাম জিলানি তার নাম হচ্ছে আব্দুল কাদের বাবান্না আবু সোহালেহ তার দাদা আবদুল্লাহ তার কনিয় বাপু নাম হচ্ছে আবু মুহাম্মদ জন্মগ্রহণ করেন তিনি চারশো সহত্তর হিজড়ি বা একাত্তর হিজড়ি কে বলছেন একাত্তর কে বলছেন চারশো সত্তর বা একাত্তর হিজড়িতে তাহলে কত শতাব্দীর মানুষ পঞ্চম শতাব্দীর মানুষ চারশো যদি হয় তাহলে পঞ্চম শতাব্দীর মানুষ কিনা তার আগে জন্মর আগে চারশো সহত্তর পার হয়ে গেছে অলরেডি শাহবাদের যুগ গেছে তাবিদের তাবে তাবি ইমাম মুফাসির হ্যাঁ মহাদ্দ চার ইমাম যত মহাদ্দিস মোফাসিদ সবাই এদের আগে তার বয়স যখন চারশো অষ্টআশি হিজড়িতে তিনি জোয়ান মানুষ যখন তার বয়স তাহলে যদি চারশো জন্ম হয় চারশো অষ্টআশি কত বছর আঠারো বছর যুবক মানুষ ঠিক যৌবনকালে তিনি আগমন করলেন কোথায় বাগদারে বাংলাদেশের সময় অনেক ওলামা ছিলেন অনেক আলেম ওলামা ছিলেন এই আলেম ওলামাদের কাছে তিনি লেখা পড়া শুরু করেন এবং তার শিক্ষক মণ্ডলীদের মধ্যে যেমন আবু সাদ আল মুখারামি আবু গালিব আল বাকিল্লানি আহমদ উবনুল মুজফ্ফর ইবনু সুস ও আবুল কাসিমনু বয়ান জাফর উবন আহমদ আস সিরাদ ও আবু সাদ ইবনু খাসিস ওবু তোলিব আল ইউসুফি এগুলি শিক্ষকদের মধ্যে সেই যুগের বাগদাদে যারা বড় বড় শিক্ষক ছিলেন আলেমুলা ছিলেন তাদের কাছ থেকে তিনি কি জ্ঞান চর্চা করেন দিন শিখেন এবং মাঝহ হিসাবে কারণ সাড়ে চারশো হিজির পরে পৃথিবীতে চারটা মাঝহের কি হয়ে যায় জন্ম হয়ে যায় তাহলে সাড়ে চারশো বছর পরে জন্ম না আগেও পরে তখন হাম্বালি মাঝহাব বাগদাদে তখন ছিল এবং তিনি হাম্বালি মাঝাবের লোক ছিলেন এই মাঝাবেরই এবং পরবর্তীতে তিনি উনার ওস্তাদ আবু সঈদ আল মুখারামির মাদ্রাসা ছিল একটা উনার মৃত্যুর আগে ওনাকে এই মাদ্রাসার দায়িত্ব দিয়ে দেন এবং এই মাদ্রাসায় তিনি সারা জিন্দিগির দায়িত্ব পালন করেন আব্দুল কাদের জিলানী নিয়ে রহমাতুল্লাহ পরবর্তীতে হাম্বালি মাঝহের গান মুফতি ছিলেন সেই যুগে হাম্বালী মাঝাবের সর্বশ্রেষ্ঠ কি মুফতি ছিলেন তিনি এবং দুইটা মাঝাবের ফতোয়া দিতেন সাফি এবং হাম্বালি তাহলে হানাফি মা ছিলেন না এর মধ্যে কোন সন্ধে নেই হাম্বালি এবং মাঝহের যে ফুরু মাসলাম আসাইলে ফিকার মাসলাই তিনি হাম্বালি এবং সাফি মাঝহের ছিলেন তবে আকিদার ক্ষেত্রে এখানে আমাদের মনে রাখতে হবে আকিদার ক্ষেত্রে কি পাঁচ রকম পাঁচজন ইঞ্জিনিয়ার বলবে নাকি ডেকোরেশন হয়তো কম বেশ হতে পারে কে বলবে দরজা সাত ফিট কেউ না সাড়ে ফিট জানা না ছয় চার এমন হবে অমন হবে ठीक हो बे। बे। ना बेलकूनिगुल्लेश साल आकीदा विश्वास इकराम पेब उमर उमान अलबकिया सहबा एटीरा पेटाई की इमामा पे नाम आकीिदार क्षेत्र चलबा माना जा क्षेत्र चलबा को जार व्याख्या विश्लेषण चलो ना तो आकिदार क्षेत्र अब्दुल किलाम छेलुसाल जम आकी आहलुसुल्ला आहलु जमा मानी बांग्लेश आलुस्ल जमाना जर आकिदा को जिन ही नहीं বরং যাদের আকিদা আলোসোনাল জামাতের আকিদার সম্পূর্ণ বা অধিক অংশই ভিন্ন যাদের আকিদা সিরিক এবং কুপুর এবং বিদাত এর উপরে আমাদের দিন কি উপরে ভিত্তি না সিরকের উপরে ইমানের উপরে না কুপুরের ওপরে না বিদাতের ওপরে কোরআন সুন্না সুসাব্যস্তের উপরে না গাল স্বপ্নের উপরে কেশা কাহিনীর উপরে তার ভিত্তি আমাদের দিন তাহলে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আল্লাহ আকিদা এবং বিশ্বাসে আহলুসুন্না জামাতেরই তার আকিদা ছিল এর মধ্যে কোন সন্ধ নেই আল্লাহর সিফাতের ব্যাপারে আল্লাহর যে গুণ নাম আছে না এই ব্যাপারে পরবর্তীতে অনেক বাতিল দল তৈরি হয়েছে যারা বলে আল্লাহ সর্বত্র বিরজমান কিন্তু আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা আল্লাহ তার নিজস্ব কিতাব গুনিয়াত তালিবিনে লিখেছেন যে না আল্লাহ আর সজিমের উপরে আছেন এটা হালুস জামায়াত রাকিদ আর রাহমান আল্লাহ আল্লাহর গুণ গুলি আল্লাহর জন্য যেমন উপযুক্ত তেমনই মানতে হবে অস্বীকার করা বা ব্যাখ্যা বিশ্লেষণ করা চলবে না আল্লাহকে আশা আজিমের ওপরেই মানতে হবে ভাগ্যকে বিশ্বাস করতে হবে কারণ তখন দল ছিল একটা মুরজিয়া ভাগ্যের ওপরেই যা কিছু তাই মানুষ জড় পদার্থ যাই করাই তাই নিজের কোনো কি নাই কর্তৃত্ব নেতৃত্ব নাই চয়েজ করার মতো এখতিয়ার করার মতো শক্তি নাই আবার আর দল ছিল কাদেরিয়া যারা তকদিরই মানে না আলোচনার জামাত রাখি দেখি তকবীর এবং তদ্বির দুইটাই মানে এই আকিরেই ছিল আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলাই আল্লাহর যেমন ইচ্ছা মানুষেরও কি ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন এখন যদি কেউ দাঁড়িয়ে যায় বসবে না তাহলে কেউ যদি না বসে আল্লাহকে তাকে বসাই দিবে সে বসলে না বসা হবে ইসলামী সেন্টার যে আসেনা কান ধরে নিয়ে আছে আল্লাহ তাহলে তাকে আসতে হয়েছে তদবির করতে হয়েছে না হয়নি গাড়ি পাঠাতে হয়েছে তালাস করতে হয়েছে খোঁজ নিতে হয়েছে তকদির এবং তদবির আল্লাহর ফয়সালা তো আছে কিন্তু আমাকে আমি তো জানি না কি ফসলা আছে অসুখ হয়েছে ওষুধ খাবেন না খালাস আল্লাহর ফয়সালা তাহলে ভালো হবো না হলে মারা যাবো ওষুধ তখন ঠিকই খান ঠিক না নামাজ পড়তে যাও নাই কেন কয় আল্লাহ নাকি আল্লাহ সৃষ্টির দিক থেকে শক্তি তার মধ্যে আস না নাই কিন্তু আল্লাহ কি নামাজ না পড়া পছন্দ করেন না পড়া পছন্দ করেন বরং ফরজ করে দিয়েছেন এবং না পড়লে তারে কাবের ভত হবে এবং তার জন্য যাহ নাম হবে তাহলে শরীয়তের দিক থেকে আল্লাহ সৃষ্টির দিক থেকে ভালো মন্দ করলেও মন্দটা চান নাই মন্দটা ছাড়তে হবে বোর্ডে ফেল আসে না নাই ফেল রাখছে না রাখে নাই এমন যে ফেল করে বলেন যে ফেল রাখছে ওই জন্য আমি ফেল হয়ে গেলাম হবে ও তখন তখন পাশ করার জন্য অনেক চেষ্টা করেন লেখা পড়া প্রাইভেট টিউটেল এটা ওটা তারপরে সাজেশন রে অমুক রে অমুক্ত কত কিছু কিছু করেন এটা কি হলো নাকি তাহলে আলুসিন্নত জামাতের যে ছিল তৌহিদ আকিদা ইমানি আকিদা সুন্নতি আকিদা আল্লাহর রবুবিয়াতের ব্যাপারে জাল্লার কাজে কেউ শরিক নেই रीबींदा आलिमुलिरंजीव केल्लाये आल्लासुख दे आल्ला गुना बलि अल्लाह की एक अल्लाहर बशिष्ट आल्ला সমস্ত কার বান্দার কার জন্য হবে আল্লাহরের জন্য এই আকিদা আবু জাহাল আবুল কি নামাজ পড়তো না বরং আবু জাহাল আবু জাহালের আকিদা বর্তমানে এক শ্রেণীর আব্দুল কাদের জেলানির ভক্তদের আকিদার চাইতে অনেকগুণে ভালো ছিল নমজ বিল্লা আব্দুল কাদের জেলানিকে আল্লাহতেই ওরা তো উলুহিয়াত আর এরা সরাসরি অলির নাম দিয়ে তার এবাদত করে আল্লাহর গুণাগুন সব দিয়েছে উলুহ দিয়েছে রোবত দিয়েছে আসমাসমা সব দিয়েছে মক্কার কাপের মুশ্রিকরা ব্যাখ্যা করেছে অনেক কিছু করেছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার আকিদা ও বিশ্বাস ছিল কি তার কিতাব গুনিয়াতমিন এবং তার যে কিতাব পরে আমরা উল্লেখ করবো তবে তার ভক্তরা ধ্বংস করে দিয়েছে না তো সব মেডিনা কিন্তু আব্দুল কাদের জেলানি তো জাপান ধরে নিন আর উদাহরণের জন্য তার নামটা ব্যবহার করলে কি বাজারে কি চলবে ব্যবস্থা চলবে এজন্য আমি আকিদার কথা আসতেছি তার আগে আমরা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা আলাই সম্পর্কে ইমাম জাহাবি বলেন যে তিনি তার অনেক উঁচু মর্যাদার মানুষ ছিলেন তিনি আল্লাহ ভীরু ছিলেন তবে তাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করা হয়েছে এবং তাকে নিয়ে অনেক মিথ্যার পাহাড় গড়া হয়েছে এভাবে ইবনে কাসির রহমাতুল্লাহ বলেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন সত্যের আদেশ করতেন এবং সবচেয়ে বড় সত্য কি তৌহিদ ঠিক না সবচেয়ে ভালো কি তৌহিদ এবং মনকার খারাপ থেকে নিষেধ করতেন আর সবচেয়ে মনকার কি সিরিক তিনি একজন দুনিয়া বিরাগী মানুষ ছিলেন আখেরাতে অনুরাগী মানুষ ছিলেন এবং তাকে নিয়ে তার পর মানুষ ছিলেন নেই লিখেছেন আলগুনিয়া তাকে এই কিতাবগুলির মধ্যে অনেক ভালো আছে আবার জয়ীফ জাল হাদিসোরও সমাধার ঘটেছে সেই যুগে তিনি একজন বড় শেখ বা সেই যুগে বড় একজন উস্তাদ বলে পরিচিত ছিলেন এবং তাকে নিয়ে তার ভক্তরা অনেক বাড়াবাড়ি করেছে বেশিরভাগই কি বাড়াড়ি অতিরঞ্জন করেছে এ ভাবি ইবনুসামায়ানী বলছেন যে তিনি সেই যুগের হাম্বালি মাঝাবের ইমাম বলে চিহ্নিত ছিলেন সেই যুগের শেখ বলে একজন বড় দিনদার পরেজগার মানুষ ছিলেন সব সময় ভাবতেন জিজিরাজগার করতেন এবং খুব দ্রুত তার চোখে অশ্রু পানি আসতো আল্লাহর ভয়ে এ ভাবি ইবনে রাজাবুর রহমাতুল্লাহ আলাই তার সম্পর্কে বলেছেন যে তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং তাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করা হয়েছে এটা সবাই স্বীকার করেছেন অনেক ইসলাম গ্রহণ করেছে অনেকে তোবা করেছে তার কথার মধ্যে প্রভাব ছিল কারণ অন্তর থেকে বের হতো অন্তরে গিয়ে প্রবেশ অনেক মানুষ হেদায়ত পেয়েছে অনেক মানুষ তার দ্বারা তারা তোবা করে সঠিক পথ পেয়েছে هذا هو وزن الشهوة منوش فرمونات هو تو منوش شكا في تو عبدالقادر الجيلاني رحمة العراية واني بويني كيسين ترمده اغاثة العارفين وغاية منع الواسلين منع الواسلين اوراد الجيلاني عدب السلوك و توصل إلى منازل السلوك طحفة المتقين و سبيل العارفين جلاء الخاطر في الباطن والظاهر حزب الرجا والالتهاى الحزب الكبير دعاء البسملة الرسالة الغوثية فرمت تتار سترابة تار نام ديونك بيوليك رسالة في العصماء العظيمة للطريق إلى الله ابابة الغنيا لطالب, لطالب طريق الحق الفتح الرباني وفيد الرحماني فتح الغائش الفيود الفيودات الربانية محراج النتين في المعاني ابابة يواق يواقيت الحكم سر الاسراء في التصوف আবতারিকশেখ আব্দুলকা ফারসি এবং হজবুল আব্দুল জিলানি الحديث নবীদ্ শেখ আব্দুলক বহাজাতফসুলকরানিম দলাহাদহাদ মুিয়া في উমদাত ফিতর الصالحين গুণ বসারাত বিদ্ব শেখ আব্দুল কাদের জিলানি কি মিয়া সাআদ আলিমা আর আদাল হুসন ওয়া যিয়াদা আল মুখতসার ফিল দ্বীন মجموعাতুল খুতব ইমাম প্রাই 35 টি কিতাব উলামারা তার জমা করেছেন তার মধ্যে তা নিজের লেখা এবং পরবর্তীতে সাগরিদরা অনেক বাড়িয়ে চড়িয়ে তাকে অনেক উপরে তুলেছে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই আহলে বাইতের লোক ছিলেন এটা সাব্যস্ত করার জন্য সুফিরা অনেক আদা জলকে অনেক কিছু করেছেন আসলে কিন্তু আব্দুল কাদের জিলানি ছিলেন কিনা এর কোন যারা এই বিষয়ে পণ্ডিত নাসব মানে সিলসিলা কে কোন বংশের কে এখানে যারা বই লিখেছেন তারাই ব্যাপারে এ ধরনের কিছু লেখেন নাই এজন্য যদি আহলে বাইতের না হয় তাহলে আহলে বাড়িতে বানিয়ে অন্যকে বাবা বানানো কি যায় আছে সরিয়েতে হারাম আর আহলে বাইতের যদি হয় অন্যের করাটাও কি ঠিক না কারণ আহলে বাড়িতে সদকা হারাম ইত্যাদি ইত্যাদি তাদের মশালামশাইল রয়েছে তাহলে আহলে বাইতের যদি হতেন আর অনেক দূরের মানুষ না পঞ্চম শতাব্দীর কেবল তাহলে সেই যুগের যারা এই বিষয়ে পন্ডিত ছিলেন তারা তো অবশ্যই লিখতেন কাদের তিনি মানুষ আহলে বাইতের আমরা খোঁজ করে না মক্কা মদি নাই আর ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশে আউলাদের রাসুলের অনেক ঢের এই নিয়ে ব্যবসাও চলে বাইতের মানুষকে দেখার জন্য পাগল হয়ে লক্ষ লক্ষ মানুষ চুটে আসলে কোন ব্যতের মানুষ আল্লাহ জানে আউলিয়াউর রহমান না আউলিয়া শহীদ আল্লাই ভালো জানেন তবে কার্যক্রম প্রমাণ করে কার বলি এবং এটা পরীক্ষা করতে পারবে কারা যারা স্বর্ণকার তারাই তো কোষ্টি পাখরের পাথরে কি স্বর্ণ পরীক্ষা করতে পারবেন কিন্তু আম সাধারণ কি পারবে চকচক করিলেই স্বর্ণ গাধাদের কাছে বোকাদের কাছে কাজে নাম দিলেই হয়ে যায় না এর আগের মাসের আমাদের আলোচনা ছিল কে ফল তোর নাম কি ফলে পরিচয় না নামে পরিচয় আমরা তখন বলি নামে পরিচয় নামের আগে কত ডিগ্রি দেখো কত টাইটেল সেটা দেখো কিন্তু তার কাজ কি দেখার জিলানি অনেক বাড়াবাড়ি হয়েছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই মজলুম মজলুম আব্দুল কাদের জিলানি মজলুম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আহ আবু হানিফা রহমতুল্লাহ নামে কত জাল মিথ্যা কত মাসলার কত কিছু ছড়িয়ে দেওয়া রয়েছে আমাদের সমাজে একজন টুপি ছাড়া নামাজ পড়ছে তো আব্দুল আবু হানিফুল্লাহ বলেছেন যে ব্যক্তি টুপি ছাড়া নামাজ পড়বে তার মাথায় মানে কি টুপি তাহলে ফরজ পর্যায়ে ঠিক না তো ফরোজ অজেব যদি হয়তো রাসুলের জানা আগে দরকার কি বলেন আব্দুল আবু হানিফ আহমতুল্লাহ আগে কি আর কেউ যাইন ছিলেন না দিনের तो अमारे हादी गरकारा बड़ एक विषय ना हम शान पेशाब कर नाम शैतान पेशाव कर शयतान पेशाब की नजाशात अपवित्र नापवित्रपवित्र मे कि नमज हो पवित्र अपवित्र मसाला कराना बनाना तो यही हलोना ओरा बुझे आब्दुल कानी रहा आलिम बहु सल सलिने आलेमरा कि मजलुम तर नाम भांगे जो कम्पानी भलो चले कम्पानी डुप्लीकेट बढ़ाना कम्पानीटार धसपानीटर पर जुलूम कराई डुप्लीकेट गुलि कम्पानी नामे चालाना हम कम्पानी नाम मानुषे खराब धारणा होना তাহলে মাজলুম হলো না হল না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমার তো মনে হয় আজকাল আমি হিডিং দিব মাজলুম আব্দুল কাদের জিলানি মাজলুম আব্দুল কাদের জিলানি এবং শুধু তিনিই না বরং অন্য অনেক যারা কি আব্দুল কাদের জেলানী কারণ এই মিথ্যুকরা ধর্ম ব্যবসায়ীরা এরা আব্দুল কাদের জেলানির নাম ভাঙিয়ে নিজেদের অনেক ফায়দা উঠেছে। तर गुरुपरा रेफाइरा बहुत दल बाढ़ अब्दुल कहले स्वप्न देखे उमुक रे तार पुरे बोले। का उमुक घटे अब्दुल कलानी आहलेबाई मानते हुए उमुक दिए कि दिन घुम दिए और स्वप्ने जदि सठीक स्वप्न दिए शरियत मसाला সাব্যস্ত বা অসাব্যস্ত হয় নাকি একজন স্বপ্নে দেখলো যে অমুকে কাফে রয়ে গেছে গিয়ে তাকে হত্যা করে দেবে আছে নাকি যদি কাজী কোটের কাজই স্বপ্নে দেখেন যে এই কেসটার হত্যাকারী চলতেছে শুনানি অমুক এর মানে তারপর দিন সকালে এসে কি ফসলা করবে ওর কেসাস যা যা সরিয়াতে অসম্ভব तो सर माध्यम फैसला करते हैं जाए शरियर तो चेन्ज होना काराम दिए स्वप्न दिए बुजुर्ग दे कथा दिए अब्दुल किलाानी राहमतुल्ला কথাবার্তা অনেক আকিদা বিশ্বাস রয়েছে যেগুলিকে আমরা হয়তো আজকে সবগুলি না করতে পারলেও কিছু হয়তো আমরা বর্ণনা করে দেখব যে এই মিথ্যার পাহাড় কিভাবে গড়া হয়েছে এই মাজলুমের উপরে এই মাজলুমের উপরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লা আল সম্পর্কে ওলামারা তার আকিদা তার বিশ্বাস তার বইপত্র এবং তার গুণাগুণ বর্ণনা করেছেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে নিয়ে ধর্ম ব্যবসায়ীরা অনেক বাড়াবাড়ি করেছে এবং সেগুলি থেকে আমরা কিছুটা আপনাদের কাছে বলবো। যার ফলে আব্দুল কাদের আলুসিনাল জামাতের কাছে তিনি তো ওকে কারণ এত বড় একজন আলেম সেই যুগের মুফতি সেই যুগের বড় একজন ওয়াজ এবং তার দ্বারা মানুষ অনেক হেরে পেয়েছে সে কখনোই কি সিডি করতে পারেন বেদাত করতে পারেন আর বেদাত করলে সিরিক করলে কি সে আল্লাহর আলী হতে পারে কখনই না কারণ আল্লাহর অলি হওয়ার জন্য ইমান এবং তাকুয়া দরকার তাকুয়ার সবচেয়ে বড় করণীয় কি তৌহিত সবচেয়ে বড় বর্জনীয় কি সিরিক সবচেয়ে বড় করণীয় কি সুন্নত সুন্নত তরিকায় সবচেয়ে বর্জনীয় কি বেদাতের যত তরিকা সব ত্যাগ করা কারণ বেদাত আর সিরিক যদি হয় জান্নাত হবে না যার্নাম হবে জাহান্নকে আল্লাউরান হবে না উল্টা হলে তাউলিয়া অলিয়াউর হয়ে যাবে কাজই তারা তাকে বাড়িয়াতে বাড়াতে অলি সম্রাট সমস্ত অলির অলি তার মজেজাগুলিকে নবী রসুল তার কারামতগুলিকে নবীরসুলদের মৌজেজার উপরে স্থান দিয়েছে এবং নবীরসুল উর্ধে উঠাই দিয়েছে তাকে এমন শুধু তাই না আল্লাহর উলুহিয়াত আসমাসেভাতের উপরে আল্লাহর গোনাবলি আল্লাহর নাম এবং আল্লাহর ইবাদত এবং আল্লাহর রবুবিয়াত কাজের মধ্যে আব্দুল কাদের জেলানিকে কি করেছে তারা উপরে উঠি দিয়েছে নাম तर मधु आलोचना करी जब तुक सम्भव जेलानी के बता गहरा विपद मुक्त एक जो लोक विपदे पड़े मुक्तर जन्के डे सब चे उपकार ठीक ना, ठीक ना? उपकार अपकार कर क्षमता कार का के डाक गपदे पड़े डाका एट की बदाद एट की बदलात इबादत कार जन्म तो गजम के आल्ला समस्त विपद विपदग्रस्त विपद मुक्तिकारी ग आजम आल्ला गुण का कार ये अपनी काके अब्दुल कानी रहमतुल्लिए गवस आजम যে যেখানে তার মুড়িদ বা তার তরিকা বা তার কাদের বা তাকে মানবে সে যেখান থেকে যাকে সে জীবিত বা মৃত্যু অবস্থায় তার উপকার করতে পারবেন এমন আকিরা শিরিক না তাওহেদ সিরিকর বিপদগ্রস্ত হলে তার বিপদের ডাকে সারাদাই কে কে আল্লাহ নাকি আব্দুল কালে জেলানি নাকি মোহাম্মদুর রসুল্লাহাম নাকি জিবরুল আমিন তাহলে আব্দুল কাদের জেলানিকে গৌসুল আজম মেনে নেই মেনে নি আমরা তাহলে আব্দুল কাদের জেলানিও যদি মেনে নেই তাহলে কি আউলে থাকবেন অসম্ভব আমরা তাকে আউলেউর রহমান বলে আমরা জানি শয়তান কখনই না কাজ তার ভক্তরা তাকে আউলেউর শয়তান বানিয়ে নিজেদের শৈতানি চালিয়ে দেওয়ার কি করেছে পথ উন্মুক্ত করে নিয়েছে তাকে বলা হয় পীরানে পীর দাস্তিগীর বলে না বলে না সমস্ত পীরের পীর অলির ওয়ালি সমস্ত অলির ওয়ালি এবং একটা কেসা আছে কেমনে সমস্ত অলির অলি হয়ে গেল এবং সমস্ত অলির ঘাড়ে তার পাঁকির পা রয়েছে কিভাবে এটার একটা কেসা আছে এদের প্রত্যেকটার পিছনে একটা কেসা এবং এ ধরনের বাতিল আকিদা দিয়ে ভরে দিয়েছে পীরানে পীর দাস্তে গির কেন তাকে বলা হয় এর ঘটনা কি জানেন কেন তাকে দস্ত মানে হাত গির মানে পাকার না এটা ফার্সি শব্দ হাত ধরে নিয়েছিলেন যিনি। এই টাইটেলটা কখন পেলেন নজ্লা আল্লাহ এবং আব্দুল জিলানি রাহমাতুল্লাহ আলাই নাকি আসমানি দুনিয়ায় পদাচরণ করতেছিল হাঁটতেছিলেন আল্লাহ এবং আব্দুল কাদের জিলানি সঙ্গে। হঠাৎ করে আল্লাহর পা পিছলিয়ে গিয়ে আল্লাহ পড়ে গিয়ে ধ্বংস হতে লাগলো তখন আব্দুল কাদের জেলানি আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচাই দিলেন না তাহলে শক্তিশালী আল্লাহ বেশিন আব্দুল কাদের জেলানি আল্লাহ নিজেকে পিছলে থাকে বাঁচাতে পারে না পিছলে যাওয়া এটা কি যাদের পরিপূর্ণ তার কাজ ঠিক না দুর্বল মানুষ বেশি পিছলে বাচ্চারা বেশি পিছলে মহিলারা বেশি পিছলে শক্ত মানুষ কম পিছলে পিছলেও কম তাহলে আল্লাহ যদি পিছলে যায় তাহলে আল্লাহ কি পরিপূর্ণ অপরিপূর্ণ ত্রুটি নাকি ত্রুটি মুক্ত না এর চাইতে বড় কুফুর চাইতে বড় সৃকি হতে পারে যে আল্লাহকে পরিপূর্ণ যারা না মানতে পারে আল্লাহ পড়ে গেছিল আর আব্দুল কাদের জেলানি তাকে বাঁচিয়ে দিল তাই তার নাম হয়ে গেল পিরানে পিড়ে দাস না এভাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কেউ যদি এই দুনিয়ায় কোরআনের হাফেজ হতে পারত তাহলে তো মোহাম্মদুর রসুল্লার ছেলে মেয়েদের মধ্যে প্রথম হাফেজ হওয়ার কথা ছিল ঠিক না হাসান হোসেনের হওয়ার কথা ছিল अल्लाह रबीन कुरानुल मानुष के जन जो नहीं आस ज्ञान हो रे ज्ञाना शिक्षा दीदुल क्यों जिलानी मानुषर जगत मानूष तब्दुल कल जिलानी हाँ जो पेटे जन्मग्रहण कर हाफेज हो आसतें ये कथाटा उन शिक्षक कथा का कि मांग कथा का ওনার বাবার জানার কথা কি না ওনার এলাকাবাসীর জন্য ওই দেশের ওই যুগের যারা হাফেজ তাদের জানার কথা কিনা জানলো কারা যারা জাহেল মূর্খ বেদাত সিরিকি ডুবে আছে তারা আব্দুল কাদের জেলানির আহমতুল্লাহ আলাই তার মারপেট থেকেই একজনকে খুন করে দিলেন একজন ফকির আসছিল ভিক্ষা করতে তো তার মা ভিক্ষা দিতে গেছে ফকির আসলে ফকির না আসলে কি ডাকুবা লম্পট যখনই ভিক্ষা না আনি আব্দুল কাদের জেলানির মার দিকে হাত বাড়ালো ওই লম্পট তখন আব্দুল কাদের জেলানি তার মারপেট থেকে ওই কি করলো লম্পটকে খুন করে দিল এরকম ঘটনা শুনেন না গল্প কেশ কাহিনী এরকম সম্ভব হলে তো নবীর উসুল্লাই তো হওয়ার কথা প্রথম কি বলেন নবীর উসুল্লার হওয়ার কথা না আরে নবীদেরকে সং এসে কাফেররা হত্যা করছে তারপরও তিনি নিজেকে রক্ষা করতে পারেন নাই জাকারি আলাইসাতলামকে হত্যা করে নাই কাফেররা কোরআন বলছে ফারিকান এক তলমা ফরিখান এক গ্রুপ নবীদেরকে তারা হত্যা করেছে মনিসরাইলদের মুসা আলাইস্লা তাল্লামকে ভেঙে আসতে হল থেকে ফেরাউনের হত্যার ভয় আরে মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে মক্কা ছেড়ে মদিনা যেতে হল হ্যাঁ যেগুলি হত্যা করে সবগুলি হত্যা করে দিতেনা জীবিত জিন্দা প্রকাশ্যে তার শক্তি সবকিছু আছে এই ধরনের গাজা গাঁজাখর্দের গল্প আমাদের সমাজে অনেক পরিচালিত আছে না নাই আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই নাম বিনা অজুতে নিলে শরীরের পশম ঝরে ঝরে যায় এখন কি সবার উজু আছে আপনাদের বলেন তো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন বলেন রহমাতুল্লাহ আল্লাই বলেন পছন্দ ঝরে গেছে তাদের উজু নাই এর চেয়ে গাজাখড়ি কথা কি হতে পারে যে একবার জিজ্ঞেস দেখলেও না যায় যে চলল কিনা আরেক স্বয়ং আল্লাহর আলামিনের নাম স্বয়ং আল্লাহর পবিত্র কালামুল্লাহ পড়ার জন্য উজুকি শর্ত কোরআন স্পর্শ করার জন্য শর্ত কার তো সবার জন্য সবার কাছে না সব মাঝাবে না আর নামাজ পড়ার জন্য উজু শর্ত বাকি অন্য ইবাদত শর্ত আল্লাহর নাম নিবেন উজু শর্ত তাল্লার নাম বিনা উজুতে নিলে নামাজ আয় পশম ঝরে না আব্দুল কাদের জেলের নাম নিলে পশম ঝরে যায় এর চাইতে খোর কথা শোনার পরও যে বিশ্বাস করে ওর চাইতে বড় গাঁজাখোর কেউ আছে। आज जहाे एटर तो एक बड़ भांगखर गाजाखोर और देखें जगी गाजाखोर दलर गल्प कर अब्दुल किलानी रहाम आलई कार निर्देश मानुष के जिंदा करत केजनी मृत्यु व्यक्ति हमार निदेशे जिंदा हो जाओ জিন্দা করা মারা এই পাওয়ার টাকার। না কোন আব্দুল কাদের জেলানি কেসা আব্দুল কাদের জেলানি একদিন ঘুরতে ছিলেন বা কোন বর্ণা এটাকে বিভিন্নভাবে বর্ণনা করে ঘুরতে ছিলেন অথবা আব্দুল কাদের জেলানি হ্যাঁ মরে যাওয়ার পরে বা জিন্দা বিভিন্ন ধরনের এই গল্পটাকে বাড়িয়ে চাড়ি ভাবে করা আমি কয়েকভাবে শুনেছি কয়েকভাবে পড়েছি আব্দুল কাদের জেলানির এক ভক্ত বলেন যে আমাদের নবী উত্তম একজন খ্রিস্টান না আমাদের নবী ঈশা উত্তম ঝগড়া হচ্ছে দুইজনে মুসলিম ব্যক্তি আমাদের নবী উত্তম ইসাই বা খ্রিস্টান বলেন আমাদের নবী উত্তম কেন উত্তম তোমাদের নবী ঈসা আসালসাল্লাম মানুষকে জিন্দা করতে পারতো তোমাদের নামী কি জিন্দা করত মুসলিম ব্যক্তি অনেক ই করার পরে মানে ডিবেট করার পরে তর্ক বিতর্ক করার পরে শেষ পর্যন্ত তখন রাসুলতার মানুষ জিন্দা করতে পারতেন না এখন উনি স্মরণ পড়লেন আব্দুল কাদের জেলানিকে স্মরণ করলেন আর আব্দুল কাদের জেলানি মেঘমালাতে ভেসে এসে হাজির হয়ে গেলেন কেউ বলে না ঘুরতে ছিলেন বিভিন্ন ভাবে বর্ণনা করা হয় যাই হোক अब्दुल कलानी तुम्हारे घटना ईसाई ख्रीटान के अब्दुल कलानी रहा अच्छा जो जिंदा कर दीजन मोहम्मद खा देम गोलम आब यर्णना कर कारण जरा एक शिक्षपंथी तब्दुल नबीओ नाम रखे बेल्लबीरा ना। बेल्लबी देर अहमद खा रेजा बेल्लबी आब्दुल नबी निजे के गौरव करते जा नबीर बान्डा नमजबिल्ला নবীর বান্দা হলে সে তৌহিদ থাকে না শিরিখ হয় তো আব্দুল কাদের জেনানি বললেন আচ্ছা তোমাদের নবী উত্তম কেন বলে তিনি কুম বেজিল্লা বলে মানুষকে জিন্দা করতেন দেখো তোমাদের নবী ঈশাআসাল্লাম আল্লাহর নির্দেশে জিন্দা করতেন দেখো আমি আমার আল্লাহর নির্দেশ না আমার নির্দেশে জিন্দা করছি দেখো যদি করো তাহলে কি তুমি ইমান আনবা বলে হা মুসলমান হবা বলে আব্দুল কালের জেলানি বললেন ঠিক আছে দেখো যে কোনো একটা পুরাতন কবর থেকে কম বেশ যিনি আমার নির্দেশে কবর থেকে বের হয়ে যাও জিন্দা হয়ে আর লোকটা বের হয়ে গেল দুই ধরনের বর্ণনা ওদের গল্প কেসা কাহিনী এবং আমি শুনেছি একটা কেসা হল যে লোকটা গান গাইতে লাগল তারের নারে হ্যাঁ কাদের জেলানি বললেন এই লোকটা গায়ক ছিল এরপরে লোকটা আবার তাকে মেরে দিল কবর হয়ে গেল ওই খ্রিস্টানটা মুসলমান হয়ে গেল চিন্তা করে দেখেন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই প্রথমত নবীদের আপোষের মধ্যে একে উত্তম ও উত্তম চেয়ে উত্তম এই ধরনের করাক আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন আমাদের নবী উত্তম না অমুক উত্তম এরকম দেখব আমার আগে উঠে দাঁড়িয়ে আছেন তাহলে উত্তম যে সেটা আগে উঠবে এদিক থেকে একদিক থেকে তাহলে উত্তম তিল্কা রসুল ফল বাদ বাদ আল্লাহ রসুলদেরকে একে অপরে প্রাধান্য घृणा कर सबार ठीक ना ठीक है कलानी हादिसा ना আল্লাহ জীবন এবং মরণের মালিককে এই পাওয়ার টাকার ইখরুজুল হাই আমিনীবন মরণের মালিককে আল্লাহ আব্দুল কাদের জেলানি জীবন দিতে পারেন এই বিশ্বাস করলে হবে না শিরিক হবে আল্লাহ রবি মধ্যে শিরিক হবে না হবে না আবার দু বছর আগে এই ঘটনাটা অন্যভাবে শুনলাম বাসে যাচ্ছি এক জায়গায় সকালবেলা घर जिलानी जानी केन्ना जहांान नान्नर मालिक के नबी रसुलरस्ता जिबिर की मिकाइल इशराफिल मालकुल मौत जान दीबा तरह रहा क्योंकि कार्य ঘটনাটা আবার এখানে এই হুজুরে কি করলেন অনেক চমক দিয়ে বর্ণনা করলেন যে জান্নাতি রে জাহান্ন জাহান্নামী জান্নাতি বানাই কেমনে ওই যে লোকটারে জিন্দা করলেন এই ঘটনাটা কিভাবে দেখলো ওই জীবিত হওয়ার পর লোকটার অর্ধেক তারুতা যার অর্ধেক কি অর্ধেক জান্নাতি শরীর আর অর্ধেক কি জাহান্নামে পুড়ে কয়লা হয়ে গেছে আব্দুল কাদের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন ওই বাবা তোমার এই ঘটনা এই অবস্থা কেন তো লোকটি বলল আমি আমার আমার আম্মার খুব ভক্ত ছিলাম যা বলতেন তাই মানতাম এরপর একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলাম এরপরে বইয়ের পাল্লাই পড়ে আমার মার সঙ্গে আমি একদিন একটা উচ্চ বাচ্চ উল্টাপাল্টা করে ফেলি এরপর আমার মা দেয় আমি মরে যাই তাই জন্য অর্ধেক তো আমি আগে আল্লাহ মার অনেক খাদেম ছিলাম অনেক ফরমাবারদারি অনেক আনুগত্য করতাম ওই জন্য আল্লাহ অর্ধেক জান্নাতে রেখেছে আর ওই যে একটা একটা কথা আমার বয়ের পাল্লাই পড়ে তখন তার মা তার আগেই মারা গেছে আব্দুল কাদের এই কম বেজনি অমুকের মা আমার নির্দেশে জিন্দা হয়ে যাও তার মা দাঁড়িয়ে গেল জীবিত হয়ে বলেন এটা কে দেখছেন এ চিন আপনি বলে হ্যাঁ চিনি বলে আমার ছেলে হাই সর্বনাশ তার এই অবস্থা কেন তার মা তো জানে যে বদ্ধ দিয়েছিল এখন আব্দুল কাদের জেলানি বললেন ওই মাকে লক্ষ্য করে এই ছেলেকে আপনি ক্ষমা করে দেন কয় না আমি এরে ক্ষমা করব না ও আমাকে অনেক বড় কষ্ট দিয়েছিল কয় যদি আপনি ক্ষমা না করেন তাহলে পুরোটা তো আমি জাহান্ন বানিয়ে আপনার সামনে এখন আগুন দিয়ে তাকে জ্বালাবো মা ভাবলো আরে তো সন্তান যাক করেছে তো ঠিক আছে আমি করে দিলাম। আর সাথে সাথে তার দুই অভয় সাইডটা কি জান্নাতি হয়ে গেল মানে তারও তা যা সুন্দর হয়ে গেল অনেক সুসুন্দর মানে খুব সুন্দর মানুষ হয়ে গেল জান্নাতি হয়ে গেল ওর কথা দেখলেন আব্দুল কাদের জেলানি কিভাবে জাহান্নকে জান্নাতি ধরনের ঘটনা কেসা আমাদের সমাজে আর এইটা যখন বললো দেখলাম সিডির মধ্যে আর এ হু করে সবাই কাঁদতে শুরু করলো আর মা বাবার লোকজনকে একটু কাবু করে নিল আর কি এই ধরনের গাজা খাওয়া কেসা আমাদের সমাজে অনেক বর্ণা হয়েছে। আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলীকে নিয়ে অনেক গল্প আমি আজকে আপনাদের কি বলবো এবং এই ব্যাপারে বই লিখেছে এই ব্যাপারে বিশাল তিন খণ্ডের বই লিখে তার মধ্যে মিথ্যা কেসা কাহিনী স্বপ্ন দিয়ে ভরে দিয়েছে আব্দুল কেদার জিলানি রাহমাতুল্লাহ আলাই কে নিয়ে তাদের আকিদা বিশ্বাসের মধ্যে আরো হল কি যে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই সেই যুগের তিনি নাকি বলেছেন না আজমা তাহল আলা কলবি এই যুগের যত বিপদ আপদ সব আমার অন্তরে এহিম আমি তাদেরকে দিতে পারি নিতে পারি কে বলেছেন এটা আব্দুল কাদের জেলানি এটা কি আল্লাহর পাওয়ার না আব্দুল কাদের জেলানির এটা কি কোন নবীর অসুলের ফেরস্তান না আল্লাহর আব্দুল কাদের জিলানী এই ধরনের আকীদার মানুষ হলকে তিনি আউলিয়া আর রহমান হবেন আউলিয়া শয়তান হয়ে যাবে নাউজ বিল্লাহ এভাবে আরো বলছতে তার সম্পর্কে তারা বলছে ইন্না কুলু বানাস ফি ইয়াদি আব্দুল কাদের জিলানী নাকি বলেছেন সমস্ত মানুষের অন্তর আমার হাতে ইন আরাতু সার সারফহা عنি সরফতুহা ওয়ইন আরাতু সরফ ওয়ইন আরাতু সরফ সরফ সরফতুহা ইলাই সমস্ত মানুষের অন্তর আমার হাতে जो चाय फिर जो चाय फिर चाहले मोहब्बत ना दूरी समस्त मानुषर अंतर आल्लाई रहमान आल्ला आंगुलर मेरे अब्दुल कल जिलानीरा किए समस्त मानुषाराजा आब्दुल कमर जेलानी सम्पर्क तीन गौशी आजम लोहे महफुजे कम बसि करार তিনি মহিলাকে পুরুষ পুরুষকে মানুষ বানাতে পারতেন এবং তিনি আমাদের হিন্দ পাকিস্তান বাংলাদেশে কাদেরিয়া গ্রুপের কাছে কাছে আব্দুল কাদের কাছে হাওয়ার মধ্যে উঠতেন এবং সূর্য উঠার সাথে সাথে আব্দুল কাদের জেলানিকে সালাম না দিয়ে উঠতে পারত না আব্দুল কাদের কোন সূর্য দিন প্রতিদিন সূর্য আব্দুল কাদেরকে সালাম দেওয়ার পরে উঠতে পারবে তার আগে না চিন্তা করছেন এত বড় পাওয়ার এই ধরনের মিথ্যা কেসরা কাহিনী এই জন্যে আল মুক্রি আবুল হাসান আসানি আল মুকরি আল মসরি তিন খন্ডে একটা মিথ্যার সাগরের বই লিখেছে আব্দুল কাদের জিলানির কারামত আর এই সব কেসরা কাহিনী দিয়ে এবং সব মিথ্যা দিয়ে ভরে দিয়েছে আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আল সম্পর্কে তার কারামত সম্পর্কে আমরা কারামতে বিশ্বাস করি না করি না অবশ্যই করি অলিদের কারামত বিশ্বাস করতে হবে কারামত মানে আর আগে বলেছি আল্লাহর পক্ষ থেকে কাউকে সম্মানিত করা অলৌকিক কোনো জিনিস ঘটনা দিয়ে কথা দিয়ে যেকোনো দিয়ে আব্দুল কাদের জেলানি আল্লাহর অলি হলে তার দ্বারা কারামত হওয়া সম্ভব সম্ভব না সম্ভব না কিন্তু এই কারামত দিবে কে আল্লাহ ঘটাবেন না নিজে ওয়ালি ঘটাবেন ওয়ালি নিজেই ঘটাতে পারে যখন ইচ্ছা তাই করতে পারে তাহলে এটাকে আউলে রহমান হবে না আউলে শৈতান হবে আউলে শৈতান তারা আব্দুল কাদের জেলানের জীবনীতে বিভিন্ন কারামত দিয়েছে নিজেই তিনি ঘটাতেন তাও তাকে আউলেউল শয়তান বানিয়ে দিয়েছেন আমরা তাকে আউলেউল শয়তান বানিয়ে মজলুম করতে চাই না তাকে আমরা আউলেউর রহমান বানাতে চাই আর ঠিকই তিনি আউলে রহমানেই হলে তিনি আউলে রহমান আউলে শৈতান কখনই হতে পারে না তবে আউলে শয়তানরা তাকে আউলেউল শয়তান বানিয়ে নিজেদের মতলব হাসিল করার কি দাঁড় উন্মুক্ত করেছে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ওয়ালিউড সম্রাট সমস্ত আলীর ওয়ালি কেমনে হলেন এবং কেন সমস্ত আলীর ঘাড়ের মধ্যে তার পা সর্বপ্রথম মহা সমস্ত নবীর রসুল কি আল্লাহর আলী না আল্লাহর আলী না অলিনা আল্লাহর বন্ধু না বন্ধু না সমস্ত সাহাবায়িক রাম আল্লাহর না। আলীনা তাহলে নবীর রসুল আর আল্লাহর সাহাবি নবীর সাহাবিরা তাবিরা ইমামরা সমস্ত অলিদের ওপরে কার পা আব্দুল কাদের জেলানির পা না অনেক সময় এক জায়গায় ওয়ালির আওয়াজ করছে সেই যুগের বা এখনো মাথা নিচু করে দিল কেন আব্দুল কাদের আমার পা রেখে দিয়েছে কিভাবে অলি সম্রাট হল তার কেসা জানেন না জানেন না আল্লাহ নবী যখন মেয়েরাজে গেলেন তো মেয়াজের তো সিদ্ধাতুল মন্তহা পর্যন্ত পৌঁছলেন এরপরে নাকি উনি আল্লাহ নবী আরশা আজিমে উঠবেন তা আরশা আর উঠতে পারেন না মই টই নাই কোন লিফট নাই কোন কি নাই প্যারাশুট নাই কিছু নেই উঠবেন কেমনে তার আল্লা নই পড়লেন বিপাকে নামজ বিল্লাহ যে আল্লাহ সিদ্ধা তুলন তা পর্যন্ত নিতে পারলেন ওই আল্লাহ কি বলে আর সে নিতে পারবেন না পারবেন না পারবেন না যিনি কোন বললে ফায়াকুন হয় বললে হয় বললে হয় যে কোনো ফ্রেস থাকে যে কোনো পর তার হাতে আসে না নাই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ করে বর্ণা করে সাধারণ পাবলিক হু করে কাঁদে বেকলের মতো তেয় থাকে আব্দুল কাদের জেলানি উঠে গেলেন রসুলাল্লাহ আমার ঘাড়ের মধ্যে পাঁদেন তুমি কে বলে আমি আপনার একজন খাদেম এখন আমার জন্ম হয় নাই লহে আমি এখনো কিসে রয়েছি আল আমি আরো মধ্যে রয়েছি রুহানি জগৎ এখনো রয়েছি এখনো জিন্দে আসি নাই দুনিয়া আসি নাই আল্লাহ আরশে আজ নিচে আমি শেষ দায়ী পড়েছি পড়ে আসি কথাগুলি চিন্তা করেন আব্দুল কাদের জেলা নেই আল্লাহ নবী বললেন ঠিক আছে তালা আল্লাহ নবী তার ঘাড়ে দুইটা পা দিয়ে দাঁড়িয়ে গেলেন বসে গেলেন পা দিয়ে আরশা আজমি উঠাই দিলেন তাহ্লি বললেন তুমি যখন আমাকে উপকার করলে আমার এই পামোবার তোমার ঘাড়ে নেলে তাহলে আমি তোমাকে আল্লাহ রসুল বা আল্লাহ দুই ধরনের বর্ণনা যখন যেভাবে পারে বর্ণনা করতে আরকি। যখন তুমি আমার হাবিবের পামোবার তোমার ঘাড়ে রেখেছ আমি তাহলে সমস্ত অলিদের ঘাড়ের উপরে তোমার পা রেখে দিলাম না উজবিল্লা এর মানে সমস্ত অলির মধ্যে আকার নাই অমার ওসমান আলী নাই এরকম আল্লাহ ছিল না এই কে উসমানুরাইন এরপরে কে আলিবুলাবি তহলেব এরপরে বাকি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা ইকলাম যাদের আমাদের কাছে আছে কিন্তু আব্দুল কাদের জেলানির এই কথা কি কোরআন সুন্না আছে जगते मध्य रिमाली सम्राट अब्दुल कलानी रहा रमजान चाँद उठे ना उठे नाई रमजान चाँद उठे ना उठे नाई शेष शे हो জানার জন্য আব্দুল কাদের কাছে ছুটে যেত আব্দুল কাদের জেলানি যদি খেতেন তাহলে রোজা তাহলে শেষ না খাইলে বুঝতে হবে রোজা শুরু হয়ে গেছে আব্দুল কাদের জেলানি কারণ রমজান মাসে মার পান করতেন না ছোটকালে আল্লাহ নবী আলিসালাম শুধু চাঁদ উঠলো না উঠলো না রোজা রাখতে হবে না কি করেছেন চাঁদ দেখার সঙ্গে সম্পর্ক করেছেন আর এরা করলো কি আবদুল কাদের খাই না খাই না তার সঙ্গে সম্পর্ক শরীয়ত পরিপন্থী কাজ কি না শরীয় পরিপন্থী কাজ করে যারা আউলে রহমান যারা এমন কথা বিশ্বাস করে তাহলে কারণ যারা শরীয়তের পরিপন্থী চলে তারা আউলিয়া শৈতান না তারা কি আউলিয়াউর রহমান না শৈতান আব্দুল কাদের জেলানির কারামতের আর একটা কারামত হল একজন মহিলা বিধবা তার সন্তান আব্দুল কাদের জেলানির কাছে দিন শিখার জন্য দিলেন गुस्तारेदारेदिन से गुस्त खाबल जिलानी हाड्डी गुली जमा हाड्डी मुर्गी আর তা একটা মুরুঘ বা শুরু করো এর মৃত্যুকে জিন্দু করতে পারে ইব্রাহিম খলিল তো সাল আল্লাহকে বলো আল্লাহ কিভাবে মৃত্যুকে জিদা করো নি তোল ইব্রাহিম খালিল্লা তো আল্লাহ কিভাবে জীবিত করো আমি দেখতে চাই না ইমানা কয় মানি তারপরে দেখার আর শোনা কি সমান তো বললো চারটা পাখি এক জায়গায় জমা করে কাটো টুকরা টুকরা করে মিস্ট করে চারটা যে পাহাড়ে রেখে এখান থেকে দাও এই কাক কাক চলে আসবে এই মহির দেখবে চলে আসবে তা আব্দুল ইব্রাহিম আলি সাল্লা তাল্লাম তাই করলেন এবং এটা মিস্ট করে চার জায়গায় রেখে দেবো এই কাক বা যে কোনো যে পাখিগুলি ছিল নাম ধরে ডাকলো আলী সে জিন্দায় হাজির হয়ে গেল এটা তো ছিল মোজেদা মজেদা ছিল কি না এর ওপরে বাড়ি হাজুলা আব্দুল কাদের জেলানিকে ও তো গোস্ত আর হাড্ডি মিলে এবং আল্লাহর নির্দেশে এবং আল্লাহর এতে ডাকলেন তাই আসলো এখন আব্দুল কাদের গোস্ত তো নাই টোটালি শুধু হাড্ডি দিয়ে বানাই দিল তাহলে কি নবীদের উপরে তাকে প্রাধান্য দেওয়া হলো না এবং এই জন্য আউলিয়া শৈতান যারা এরা নবীর রসুলদের ওপরেও ওয়ালিদের স্থান দিয়ে বিশেষ করে শৈতানের ওয়ালি বানিয়ে তারা নিজেদের ফায়দা লুটতে চায় আউলে রহমানরা গায়ব জানে না করে। শত রহমানরা এরা হায়াতুন নবী মানে না হায়াতুল রসুল মানে না কিন্তু আউলে শৈতানরা মানে কারণ তারা জানে আল্লাহর সঙ্গে সিরিক করলে কি হয়ে যায় মুশ্রিক হয় ও শৈতানের গ্রুপের হয় আল্লাহর দলের মানুষ হতে পারে না এভাবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই একদিন উজু করতেছিলেন উজু করার সময় একটা পাখি উড়ে গিয়ে পাখির পেশাব পায়খানা করে না করে না ब्दुल कलानी कपड़े पड़े गल्दुल कलानी रागान्वित मेरे फिललगाड़े जाखिर हुश गान आज नीचे क्या आल्ला वाली ना शायदानर वाली एम क्यों जान ना किा আপনি দাঁড়িয়ে থাকেন থাকেন না থাকেন না পাশে আপনার ছাগল বকরি বা এসে করে দেয় না দেয় না সেটা লাগে না লাগে না কি জানে হবেছাড়া এই জন্য হত্যা করে দেবেন যদি আপনার বাড়ির মুরগিটা আপনার বিছানায় উঠে গিয়ে দেয় করতেও পারে জুলুম করা হলো কি না তিনি আল্লাহর আবার এই ধরনের কাজ করেন সৈয়ত পরিপন্থী কাজ এবার আব্দুল কাদের জেলানির কারামতের বহু ঘটনা তাদের কাছে এর আগে তো কিছু বলে ফেলছি ঠিক না যে লিখা আছে এটাকে কি চেঞ্জ করতে পারে তার একজন মুড়িদ এসে বলল জামাত তো বাচ্চা কাচ্ছেন আমার জন্য দোয়া করেন তা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহ সরাসরি লোহে মাহফুজের দৃষ্টি দিলেন কারণ সে সব কিছু দেখতে পারে যেখানে ইচ্ছে এই পহ টাকার আল্লাহর না আব্দুল কাদের জেলানিও দেখলো যে লেখা আছে তার সন্তান নেই আল্লাহকে বললেন আল্লাহ আমার এই মুহূর্তে একটা ছেলে দিতে হবে দুইটা ছেলে দিতে হবে না না ওর তো কিছু নাই তুই তো দেখছো ল স্বীকার করছে এই শিরিক আল্লাহর ইলিমে আব্দুল কাদের জেলানি শরিক তাওহিত না শিরিক বলে তাহলে আল্লাহ তিনটা দাও না না ওর তো কোনো সন্তানই আমি লিখে রাখি চারটা দাও পাঁচটা দাও ছয়টা দাও সাতটা সাতটা যখন বলল বললেন আল্লাহ বললেন বিপদে পড়ে গেলেন আল্লাহ থাকে মানে এই কথাগুলিকে বাড়িয়ে চাই যে যেভাবে পারে আরকি যে পারে লিখেছে এবং বলে গল্প করে আল্লাহ পরে সাতটা সন্তান দিল আবদুল জেলানি মাটি একটু উঠাই বলে এই মাটিটা তোমার গায়ে বেঁধে রাখবা তোমার সন্তান হবে তাবিজ বানাই দিল দেখছেন তাবিজ বানাবেন মাল্লাদি বলেন তারপরে ওইটা তার বেঁধে দিলো বাচ্চা সাতটা হয়ে গেল এরপরে বাচ্চারা বেশ সুন্দর চলে একদিন ওই মহিলার আকিদা নষ্ট হয়ে গেল আবদুল কাদের জেলানি সম্পর্কে হে এই মাটির একটা পুতলা বাড়াই দি আল্লা বাঁচাবে কি বাঁচাবে আল্লাহ বাঁচাই না বাঁচাই না মরণ এবং জীবন কার হাতে এটা আব্দুল কাদের এবং জীবন বাচ্চা পারে দিতে পারে এটা শিখ না তৌহিদ তোর নাকি আঁকিদা নষ্ট হয়ে গেল থেকে এবার মুশ্রিক না উজবিল আসলে তো যদি হয়ে থাকে বাস্তবে তাহলে শিখ থেকে তাউদ হলো আর তাওদ হলো আল্লাহর সহজ আসবে আসবে না এরপরে সাতটা বাচ্চা মরেছে তো ওই মহিলা বিপদে পড়ে গে আপন মুক্ত সাহায্য করো বিপদ মুক্ত করো এই কথাটা সিরিক না তো হেদ সিরিক তো কি হয়েছে কয় দেখো সেই সময় তো আল্লাহ আমার এরকম পাওয়ার দিয়েছিল এখন তো হবে না আবার কে তারিজ বেঁধে দিল্লা এর চাইতে বড় শিখ এবং কুফুর আর কিছু হতে পারে এর চাইতে বড় জুলুম আব্দুল কাদের জির ওপরে তাকে मारते मरे गले जिंदा कर समस्त अकिदाउलिया रहमान शैतान तउलियाउर रहमान के अवले शैतान बनिए व्यवसा कर তারা কত বড় জুলুম করেছে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ পরে আপনাকে চিন্তা করেছেন কত বড় মাজনুমান তিনি ফিরে আসলেন এবং বললেন এসমা কালাম আল মাহাম্মারে ফিরে আসলেন ভক্তরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার কয় উপর দিয়ে খেজিরা আলহিসাম যাচ্ছিলেন তো খাজির আলাইসাল্লাম ওনার কাছে একটু দেখা করে আসলাম কথা শুনে তিনি দাঁড়িয়ে গেলেন চিন্তা করে দেখেন খাজির একজন আল্লাহ রাসুল নবী যার কাছে শিক্ষা অর্জন করার জন্য কে গেছিলেন কিভাবে জানলেন এখন উনি আসমানে গাইব জানেন তাহলে ঠিক না বেডিক আর গাইব জানা কার পাওয়ার কোল্লা আলামুল গাইবা কুল্লাই আলমান জমিনে বলে দাওয়ার যা আল্লাহ আর কেউ গায়ব জানে না কুল্লা আল আমি কুল্লাম শ্রী ধরো নফা বলে দ আমি নফা এবং উপকার এবং ক্ষতি করতে পারি না ওলা কুন্থ আলমাল গাইব আমি যদি গায়ব জানতাম তুমিন তাহলে আমি আরো কল্যাণতামি নবীকে কোনো প্রকার ও কল্যাণ স্পর্শ করতো না রাসুলকে কাপেরা মারে নাই দাঁত ভাঙে নাই তো রাসুল জানলে গাইব জানলে যেতেন না রাসুলের সহত্তর জন সাহাবি কিনে গিয়ে তার বিষমাখা তাহলে কেন খাইতেন গোস্ত কেন বলল যে রাসুল আল্লাহ আমাকে বিষমাখানো হয়েছে খাবেন না তো রাসুলজি গায়েব জানতেন তো তো ঘটনা ঘটত না এভাবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই শুধু এখানে না ফেরেস্তাদের সঙ্গে তার যুদ্ধ তার একজন ভক্ত মরে গেল খুব ভালোবাসতেন তাকে মরে গেল এরপরে মুনকন্নকার আব্দুল কাদের জিলানি মান্নবী হোক নবী আব্দুল কাদের জেলানি মাদিনী মান্নবী হোক বলেন জেলানি তো ফেরিস্তার দয় একই কাণ্ড আল্লাহকে বলেন আল্লাহে কি আল্লাহ করেন তার আজব দাও যখন যাবে আজবুল কাদের এরপরে আল্লাহকে বললেন আল্লাহ কি ঘটনা আল্লাহ আবার বলেন না ওকে আজব দাও কারণ আল্লাহ তার হাবিব মানে তার ওলিকে দেখাতে চান ফেরেস্তাদেরকে আর কি তাদের যেটা বর্ণনা এরপরে যখন আবার এখন তাদের দুই দুই ফেরেস্তার হাতে যে মানে হাতুর ছিল মারবে দুইজনের হাতুর নিয়ে আল্লাহ জান্নাত তারা জাহান্নকে আমি ধ্বংস করে দেব মানে জান্নাতকে সুখের সুখ নষ্ট করে দিব আর জাহান্নামের আজাব নষ্ট করে দেব দাও দেখি তোমরা কেমনে আমার মুরিদকে আজাব দাও শান্তি দাও এই ধরনের বর্ণা দিয়ে এবং কোনো বর্ণাও করে এরপরে আল্লাহ বলে আব্দুল কাদের জয়ের নাম বলে খবরদার কোন প্রশ্ন উত্তর করবে না কাদের গ্রুপের যত মানুষ আসবে খবরদার কোনো প্রশ্ন বিনা হিসাবে जिलानी एक मु मर जान कब कर फेस्तरा सारा दिन अनेक जान कब कर একটা ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে আব্দুল কাদের জেলানির মুড়িদের বউ এসে বললেন আমার তো বিপদ আমার কেউ নেই ইত্যাদি ইত্যাদি ঠিক আছে বলে আপনার মুড়ি দুমুখ করে নিয়ে গেছে মালাকুল মত ফেরেছে বলে তাই নাকি আব্দুল কালের জেলানি গিয়ে দৌড় দিআ আল্লাহর কাছে সপ্রুত করার আগেই হ্যাঁ আমার মুড়িদের পেটে ফেরত দা কয় না এটা হতে পারে না ভাই দেখো এটা আমি ওকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি না না এটা আল্লাহর অর্ডার আমি করছি আমার কিছু করার নেই এরপর আব্দুল কাদের চেলানি হাত থেকে ওই ফেরেস্ত যেখানে সব আর রুহগুলি ছিল সবগুলি তো বের হয়ে উড়ে উড়ে গিয়ে কি হয়ে গেল সবাই জিন্দা হয়ে গেল আল্লাহ কি একটা না দিয়ে তোমরা দেখো সবগুলি রু সারাদিনের তোমাদের পরিশ্রম সব নষ্ট হয়ে গেল চিন্তা করে দেখেন আব্দুল কাদের জেলানি এগুলি কারামত এগুলি বর্ণনা করে হ্যাঁ ফেরেজ তাদের এই হলো ঘটনা এইভাবে আব্দুল কাদেরানির অনেকুল্লাহ আলাই এরপরে আব্দুল কাদের জিলানুরহমাদ সন্ধে একজন নেক বুজুর্গ একজন আল্লাহর ওয়ালি ছিলেন বড় আলেম ছিলেন হাম্বালি এবং শাপিম আজাবের মুফতি ছিলেন এবং তিনি ওয়াজ নত করতেন তার মা কথার মধ্যে আল্লাহর অনেককে হিদায়ত দিয়েছেন অনেকে তোবা করেছেন তার অনেক কিতাব রয়েছে এবং তার কিতাবে যা আছে ওর ভক্তরা যে কিতাব কিতাবের যা আছে তার উল্টা তারা বর্ণনা করে তারা গুরু কাদের জিল রাহমাতুল্লাহ আলাই জন্মকথা বলেছিলাম এবং তিনি মারা যান পাঁচশো একষট্টি প্রায় নব্বই বছর বয়সে এই দুনিয়া থেকে তিনি বিদায় নেন এবং নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর একজন ছিলেন বুজুর্গ ছিলেন বড় আলেম ছিলেন কিন্তু তাকে নিয়ে মিথ্যার পাহাড় এবং কারামত দিয়ে বিভিন্ন শিরিক কুপুরের পাহাড় গড়া হয়েছে এবং এইভাবে মজলুম আব্দুল কাদের জেলানির প্রতি জুলুম করা হয়েছে আব্দুল কাদের জেলানির আলোচনা আমি মনে করি এর চেয়ে তা আরও বেশি হওয়া দরকার তবে এটুকুর মাধ্যমে আমরা বুঝতে পারলাম আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কোরআন ও সুন্নার আলোকে সালফ সালেহিনদের নিকটে আব্দুল কাদের জেলানি ইমাম জাহাবিরের নিকটে ইমাম ইবনুল কাসিরের নিকটে ইমাম কি বলে ইবনু সামানের কাছে ইবনুল রাজবের কাছে ইমাম ইবন তাইমিয়ার কাছে ইমাম ইবনুল কাইমের কাছে সালফ যারা আলু সুন্দর জামাতের লোক তাদের কাছে তিনি আউলিয়াউর রহমান আর যত শিরিক বেদাত কুফুরীর যারা ভান্ডারী কাণ্ডারি যে যারা নিজেদের সিরক ও কুপুরের ব্যবসা করেছে মানুষের ইমান ও ধন ও দৌলত দুই আখেরাত নষ্ট করেছে এরা তাকে বানিয়েছে আউলিয়াউল সৈতান এগুলো যদি আমরা মেনে নিই তাহলে তাদের বানানো আব্দুল কাদের জেলানি আমাদের কাদের জেলানি নয় বোঝাচ্ছে না নাই কাদের গ্রুপের যে আব্দুল কাদের জিলানি তিনি হয়তো তাদের বানানো এক আউলিয়াউ সৈতান আব্দুল কাদের জিলানি কিন্তু আমাদের আব্দুল কাদের জেলানি কি আব্দুল কাদের জিলানি তিনি আউলিয়াউর রহমান ছিলেন ইনশাল তাহলে বন্ধুগণ এইভাবে শুধু আব্দুল কাদের জেলানির নাম ভাঙিয়ে এবং খুব দু দুঃখ আশ্চর্য লাগে আব্দুল কাদের জেলানি একজন হামবালি মাজাবের লোক সাফি মাজাবের লোক আমার দেশে এমনও এখনো আছে যে হামবালি আর সাফিদের নাম শুনলে উজু হয়ে যায় তারপর আব্দুল কাদের যে তারা ব্যবসা করে আবার তার হানাফি দাবি করে কারণটা কি মনে রাখবেন জাপানি মালের স্টিকার ব্যবহার করলে দুবাই এবং কার মাল চলে যায় বাজারে দোবাই মেড ইন দোবাই এবং মাল বাজারে চলে কিন্তু যদি মেড ইন জিঞ্জিরাই লেখা হয় দুবাই লেখে কেউ নিবে মানুষ, এদের প্রোডাকশন সব কোথাকার দুই নম্বর সিরিখ বেদাত কুপুর এবং অপসংস্কার এবং কি দিয়ে গাল এবং মিথ্যার কেসা কাহিনী এবং স্বপ্ন দিয়ে এটাই কি আমাদের দিন তাহলে এদের এই সমস্ত পণ্যের মাঝে জাপানি স্টিকার আব্দুল কাদের জেলানির ভক্ত বানাই দিয়ে যে আমরা না আমরা আব্দুল কাদের কিসের কোম্পানির মানুষ দিয়ে তাদের দুই নম্বর সব বাজারে মানুষের আকিরে এমান নষ্ট করেছে আমরা কখনই ডুপ্লিকেট গ্রুপ না কোন কোম্পানির শিল কোন কোম্পানির নাম তার ট্রেডমার্ক তার মতো তার সিস্টেম বানাই এটা অন্যায় না অন্যায় না অন্যায় কাজে আব্দুল কাদের জেলানি আউলে রহমানের ट्रेडमार्क शयतान रावहार कर जिलानी सत्यारे भक्त मुक्त करी अब्दुल कलानी सठीक आकरा विश्वास प्रचार प्रसार करी तरह सठमत के प्रचार करी बेटी एवं श्रीकुपुर भितिक करामत आक के তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি যদি আপনার বাবার প্রতি কেউ জুলুম করে মিথ্যা আপনার বাবার নামে অপনাম অপ কি বলে মানে মিথ্যা অপবাদ দেয় তা আপনার বাপের পক্ষই আপনি দাঁড়াবেন না অবশ্যই আউলিয়াউর রহমানদের আমরা আমরা তাদেরকে মহাব্বত করি আল্লাহ বলেন মানে হারব অলি ফকাত হারব হারব তু যে আমার অলিদের সঙ্গে যুদ্ধ করে আমি তার সঙ্গে স্বয়ং আল্লাহ যুদ্ধ করি নজরুল্লাহ তাহলে আউলিয়াউ শৈতানরা আউলে রহমানদেরকে আউলিয়া শৈতান বানাবে আর আমরা সেই আউলে রহমানের ভক্তরা বসে থাকবো কখনই না কখনই না আপনি বাজারে গিয়ে যদি একটা অরিজিনাল কি বলে ট্রেডমার্কের কোন যদি কোম্পানির মাল দুই নম্বর বাজারে দেখে তো তারা খবর দেবে না কোম্পানিকে সত্যিই যদি ওই কোম্পানির লোক হয় নাকি ওদের সঙ্গে চুক্তি করে ব্যবসা করবে ঠিক আছে আমার আলীহাসমাইন আমরা ইমান এবং তাকুয়ার ভিত্তিতে আল্লাহর আলী হওয়ার জন্য চেষ্টা করব প্রতিটি মমিন আল্লাহ রলী এটা আমাদের বিশ্বাস রাখতে হবে ইমান এবং তাকুয়া এবং আউলেউ শানরা আউ রহমানের নামিয়ে যাতে করে তাদের দায়িত্ব কর্তব্য ইনশা আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ করুন কবুল করুন আজকের মতো এখানে আমরা শেষ করছি কিছু প্রশ্ন আছে উত্তর দেবেন আপনারা এবং কি বলে পুরস্কার নিয়ে যাবেন এক নম্বর প্রশ্ন আল্লাহ রবাহ আলমিন বলছেন মমিন মোমিন আল্লাহরি কোন কথা আল্লাহ বলেছেন যারা বলবেন হাত উঠাবেন আল্লাহ বলছেন যে প্রত্যেকটি মমিন কি আল্লাহর আলী এটা কোন সুরাত যারা হাত উঠাবেন তার যাকে বলতে বলব তিনি বলবেন আপনি বলেন আল্লাহ আল্লাহ হিমাল যারা এ থেকে এটুক পড়বে এর আগে পারবে না আলা ইন্না আল্লাহ লাউ ফোন হিমাল এরপর টুক পড়ে এরপরের টুক কিন্তু আল্লাহর কথা আছে আল্লাহ না কোন কিন্তু ওইখানেই তারা স্টপ কারণ ওইখান দিয়ে তাদের ব্যবসা সামনে গেলে তো কি হয়ে যাবে জাপান আর ডুপ্লিকেট প্রকাশ হয়ে যাবে এই আয়টা কনসুড়া এবং কত নম্বর আয়াত হাত উঠাবেন নাম যারা বলতে পারবেন নাম কত নম্বর আয়াত বাষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত বাষট্টি আসান प्रश्न हल आल्ला वाली हवर जन्े कि दरकार जरा उत्तर देवें हाउट पाम आल्लावर ला जाके जिज्ञेस कर इमान तकुआमान तकुआ फद्दाल तकुआ का हाउ पे जाके काक हाथ उठान जिज्ञेस करनी आपके नाम जाके जिज्ञस कर जी आपनी बोलें कैमरा भाई करसम्पूर्ण अन्न क्यों नाम নাম আল্লাহ ভয় মানে আদেশগুলি করা নিষেধ গুলি ত্যাগ করা না অনেক বড় পাগড়ি তাকুয়া আমি পাগড়ির বিরোধে করছি না কিন্তু অনেক বড় পাগড়ি যার যত বড় বড় তাকড়ি সে তত বড় মতটা এরপরের প্রশ্ন হল আব্দুল কাদের জিলানি যারা বানাবের অপচেষ্টা করেছে যারা তার নামে অনেক শিরক পাহাড় গড়েছে তাদের জন্য আমাদের করণীয় কি যে বলবেন হাত উঠাবেন নাম আহ পিছনের ভাইরা কি রাগ করছেন একদিন হাত উঠান না হ্যাঁ কি ব্যাপার নাম সঠিক এবং বাতিলের মধ্যে পার্থ করে দেওয়া কারামত কাকে বলে মজিজা কাকে বলে অলি কাকে বলে তাকুয়া কাকে বলে এটা আমাদের কম্পেয়ার করে দেখাতে হবে ঠিক আছে আমরা যখন আবদুল কাদের জিলাই রহমাতুল্লাহ আলাইকে কি আমরা ওয়ালি থেকে কি নাম কেটে দিয়েছি আর ওয়ালি ছিলেন না ছিলেন না কয় নম্বরের কত আমরা জানি না কে জানে আমরা আমাদেরকে এইভাবে অসংখ্যের নাম ভেঙে ইমাম আজ হানিফা রহম নামে অনেক মিথ্যার পাহাড় করা হয়েছে এই সমস্ত আল্লাহর আলীদেরকে কি করতে হবে শৈতানদের হাত থেকে মুক্ত করতে হবে এবার আপনাদের কাউকে প্রশ্ন থাকলে যাগাই জানা গে নাম কাউকে পোশাক থাকলে করেন তারপরে মা ও তাবিজ ব্যবহার করে তাবিজ যদি কোরআন এবং কোরআনের আয়াত বা হাদিস দিয়ে হয় তাহলে সেটা না ব্যবহার করা কারণ এবং হাদিসে কোরআনের যেকোনো এত আল্লাহর নাম আছে না নাই কোরআন তো পবিত্র রাসুলের যে কোনো দোয়া তল্লাহর নাম আছে না নাই এটাকে অবমাননা করা হবে পেশাব পায়খানায় বাথরুমে যাবে অপবিত্র অবস্থায় থাকবে বাচ্চা পেশাব করলে পেশা হিসেবে এটা ডুবে যেতে পারে এছাড়া আল্লাহর নবী আলাতাম তাবিজ পরা নিষেধ করেছেন বলছেন মানতা আল্লাহ তাবিজ মতন ফাঁকাত আস যে তাবিজ ঝুলাল সঙ্গে সেই করল আল্লাহ নবী তো বলে নেই শূন্য কোরআন শূন্য বাইরে বাইটা ওটা বলেন নাই কোরআন না কিন্তু অবশ্যই না যাই আল্লাহ ছিঁড়ে ফেলেছেন ছিঁড়ে ফেলতে বলেছেন আল্লাহ নবীর কাছে থেকে দশজন লোক এসে ইসলাম গ্রহণ করলেন নয় জনের বায়াত একজনের করলেন না মনটা খারাপ বললেন হাতের শিরিখ আছে ওটা কাটো আগে তাহলে তাবিজ আল্লাহ নবী কাউকে দেন নাই দিতে বলেন নাই এবং কুরু। সাহাবারা করেন নাই আব্দুল্লাবিনা আজ থেকে একটা মুখস্থ করার জন্য কি বড়োরাও তাহলে ঝুলিয়ে দিতেন নিজের সন্তানদের অন্যদেরকে তো তাবি সরবরাহ করেন নাই ব্যবসা করেন নাই তারপর হাদিসটা গ্রহণযোগ্য না রাসুলের আমলের বিপরীত শাহ অনেক শাহবাদের বিপরীত কোনোভাবে সেটা গ্রহণযোগ্য না এই জন্য দেখবেন যে বাচ্চার গলা একবার তাবিজ আসবে সারা জিন্দিগি ওর অসুখ কিছু ভালো হবে না কারণ আল্লাহ নই বলেন যে কিছু ঝুলাবে আল্লাহ ওর উপরে ওকে ছেড়ে দিবে কর তোর তাবিজ তাকে ভালো করুক ভালো মন্দ করার মালিককে এবং তাবিজকে তো আল্লাহ চিকিৎসার মাধ্যম করেন নাই তাহলে আপনি যখন করলেন তাহলে কি আল্লাহর সঙ্গে আপনি শরিক আল্লাহ দিতে পারে এই মাধ্যমে ভালো হবে আর আপনিও দিতে পারেন এই জন্য এই আকিদা তাবিজই ভালো করে বা তাবিজই একটা মাধ্যম চিকিৎসার তাহলে বড়শ্রিকে হয়ে যাবে বাকি তাবিজ করে না আল্লাহ করে তাবিজ কাজ তো হয় একটু মনে করে কাজ হলেই কি করা যাবে মদ খেলে মজা লাগে না লাগে না এজন্যই খাওয়া যাবে যে করলে মজা পাওয়া যায় না পাওয়া যায় না এজন্য কি ব্যবচার করবে না হারাম হারাম এজন্য মা হোক ছেলে হোক বাড়িতে হোক কোথাও তাবিজ গাড়িতে হোক দোকানে হোক কোনো অবস্থায় কোথাও তাবিজ ঝুলানো লটকানো বাঁধানো চলবে না ঢাকা শহরের ঢাকা শহরের কি বলে বঙ্গবন্ধু আশা আল্লাহ তারপরে এক বছর তিন বেড়া জ্বলছে না জলে নাই আমার দেশের দোকান জ্বলবে না পুড়বে না লাভ হবে ক্ষতি হবে না মুক্তমুখ সব ধরনের তাবিজ পাওয়া যায় না ঘরে বাড়িতে গাড়িতে হ্যাঁ তাবিজ দিয়ে ভরা এগুলি সম্পূর্ণ আর কিছু হলে সম্পূর্ণ কি আমরা দিলে শিরিক হয় উনি দিলে স্তৌহ হয় উনি দিয়েছিলেন তার প্রমাণ আছে নাকি বেটা নামে বইপত্র লেখা আছে না নাই একটাও কি ইমান এবং তাকুয়ার ভিত্তিতে না শ্রী কবিরাতের ভিত্তিতে তো শৈতানের কারামত এগুলি আমরা বিশ্বাস করি তার কারামতে আমি যদি কারামতার লেখা থাকে তিনি বা কোনো মাধ্যম তাহলে সেটা কোনো বইপত্রে এবং সেটা তৈশাভিত্তিক হয় তা আমরা মানবো অসুবিধা কোথায় না নজর মান্যত করা জায়দ আছে না নাই আবার কেউ কেউ বলছেন জায়েদ আছে কারণ আলমী বলেন মান্যতকারের মান্যতে কোনো ফায়দা হয় না বকিলের মাল যায় এটা হলে এটা করব। তাল্লার সঙ্গে শর্ত জমাচ্ছেন আপনি তাল্লা এটা করলে এটা হবে মানত করলে কোনো ফায়দা নেই বকিলের মাল যাই কিন্তু মাননত পুরা হলে মানে শর্ত পুরা হলে তাকে দিতে হবে তখন অজী হয়ে গেল তার জন্যে দেওয়া এই মানত না করতে হবে কি সৎকা এই দশ টাকা দিলাম আল্লাহ বিপদ মুক্ত বাচ্চার এই ভাইটা ওটা করো সৎকা বালা মুসিবত দূর করে আল্লাহ নবী বলেছেন দোয়া দোয়ার মাধ্যমে আল্লাহর ফাইসারাপ পরিবর্তন হয় मान फायदा नहीं मानव पूरा शर्त पीर बुजुर्ग नबी रसुलरस्तर मान्त की जीवित मृत्यु पीर कबर नामिक मानद कार नाम।, नाम नाम लास्ट प्रश्न नाम ইনশাল্লা আলোচনা ইউটিউবে পাবেন আল্লাহ বেঙ্গলিতে আল আহসা আই সি বেঙ্গলি ইউটিউবে গিয়ে খুলবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই আলোচনা বাকি সিডি চাইলে সিডিও পাবেন বাকি বই আকারে ইনশাল্লাহ আল্লাহ যদি আল আহসা আই সি নাম নাম আপনি যখন আপনার কোন মাস্টারের কাছে কোন মুরবীর বেরি খড় যদি হয় তো আপনার পকেটে কি বেরিয়ে নিতে সাহস পাবেন হ্যাঁ তো যেখানে আল্লাহ সামনে দাঁড়াবেন সেখানে বেরিয়ে নিয়ে কেমনি যাবেন এ তো খাবি জিনিস গান্দা জিনিস পচা জিনিস আমাদের দেশে নীলফামারি এলাকাতে তামাক আবাদ হয় আমি ছিলাম ওই এলাকায় দুই বছর তামাকের সময় বসবাস অযোগ্য হয়ে যায় তামাক এমন একটা এত পচা গন্ধা জিনিস যে কোনো পোকা বা ছাগল বেড়া দুম্বাতেও খায় না ছাগলে বেলে কি না খাই আর পাগলে বেড়ে না কি কয় তারপরে ছাগলে খাই না আরে কোনো পোকা মাকড়ও খাই না কারণ খাইলে তো সে মারা যাবে এটা খাই মানুষ নাউজ বি এটা খাবিস জিনিস দুর্গন্ধ পচা জিনিস এটা ক্ষতিকরক জিনিস ক্ষতিকর ইসলামে যাইজ না হারাম হারাম ইসলাম ইসলামে যেটা ক্ষতিকর নিজের বন্যের নিজে বিড়ি খাইলে যে আয়ু কমে অন্যরত কমে কমেনা কবে না এটা খাবিজ জিনিস জঘন্য জিনিস ইসলামে খাবিজ জিনিস জখনিস হারাল না হারাম হারাম এটা অপচয় কারণ ক্ষতি লাভ নাই ওলা তুবাদ অপচয় করেন অপচয়কারী কার ভাই শয় ভাই একদিনে যদি আপনি একরিয়াল খান এক মাসে তিরিশ এক বছরে কত হয় সারা পৃথিবীতে বিড়ি খোলা সিগারেট এই যে যা খাচ্ছে একদিনে কত টাকা লস হচ্ছে মানুষ যেখানে না খেয়ে মরছে চিকিৎসার জন্য মরছে সেখানে আপনি অপচয় করছেন অপচয়কারী শৈতান রাই যে জিনিসটা বেশি খেলে মাদক হয় মানুষের ব্রেন লোপ পায় নেশা আসে মাছ খেলা কালিল কাসিরুফা কালিলু হারাম আলহামদি বলেন যে জিনিসটা বেশি খাইলে মস্তিষ্ক নষ্ট হয় একটা ছোট বাচ্চারে একটা সুস্থ মানুষকে এক গুল খাওয়াই দেন কি অবস্থা বিদেশটা টানা দেন তো কি অবস্থা হবে না হবে না বিবেক নষ্ট হবে না হবে না নেশা হবে না হবে না মাতাল হবে না হবে না তাহলে সেটা অল্প হারাম আল্লাহ বলেন যেটা বেশি কলে হারাম সেটা অল্পটাও কি যাররাও হারাম এরপরে ফতুয়া জিনিস করেন মাকরু না হারাম মাকরু দুই পরগ একটা মাকরু হারাম মাকরু তাহারিমি মানে হারাম ঘিড় নিত মাকরু মানে ঘিড় নিত যেটা হারাম পর্যায়ে আর একটা মাকড়ো হল যেটা না করাই ভালো করলে গুণা নেই আল্লাহ আমাদের উপরই দয়া করছেন কিছু মানুষ জিনিস আল্লাহ পছন্দ করে না তার মানুষ করলে আল্লাহ তাকে পাকড়াও করবে না আজাব দিবে না কিন্তু না করাটাই আল্লাহ পছন্দ করেন না করাটাকেই পছন্দ করেন আপনার বউ বিড়ি খাওয়া পছন্দ করে না বিড়ি ছাড় না ছাড়েন না মনে একটা আতর মাখলে বা একটা সেন্ট মাখলে আপনার বউয়ের মাথা ঘুরে যায় তা আপনি কই আতরটা আর কিনবেন ফেলে দিবেন না রেখে দেবেন তো বিড়ি খাইলে যেটা আপনি ফেলে যাবেন না পকেটে নিগে মসজিদ মসজিদে যাবেন মসজিদ মসজিদে আজকাল দেখা যায় কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মুসজিদে যাওয়া হারাম সেখানে মানুষ বিড়ি খেয়ে লাগে বিড়ি খেতে খেতে আসে এবং মুখার্ধয় বা কেউ ধয় অনেকে বলে যে মুখারধয় না অনেকে করে পড়ে তার পাশে দাঁড়ালে মুখের গন্ধ তার শরীর গন্ধ এবং যারা নামাজি নামাজি যাচ্ছে তাদের গায়ে গন্ধ এর চাইতে খাবিস এর চাইতে আল্লাহর বড় যে পরিবেশ নষ্ট করতেছে আবহাওয়া নষ্ট করতেছে অক্সিজেন নষ্ট করতেছে তার টাকা নষ্ট করতেছে তার পরিবার জিজ্ঞেস করেন সেটা খাওয়াবি আল্লাহকে ডাকবেন এটা সম্পূর্ণভাবে হারাম জিনিস গান্দা পচা এমনকি ইবলি শৈতানও খাই না আমার বিশ্বাস ইবলি শৈতান খাই না ইবলি শৈতান নিজের ক্ষতি করে না জেনে বুঝে নিজের ক্ষতি করে না অন্যের ক্ষতি করে सारा पृथ्वी गाय लिखा आल्थर क्षतिकर स्वास्थ्य क्षतिकर जे खाए ख सबई तो बड़ा पागल अहम के क्षतिकर जेने बुझे खाई आजकल मतलब शेष कर रबीन के सठीक तीन टाइम क्या सठी जानते हुए सठ कौन नहीं কোরআন এবং ঠিক আছে আল্লাহ কথা সঠিক না ছাড়বেন মানটা মানতে হবে এই হক জানতে হবে দুই নম্বরে এটা মানতে হবে নিজেও মানতে হবে তিন নম্বরে অন্যদেরকে হকটা জানান এবং মানাতে হবে কাজ কয়টা হল তিনটা সঠিকটা জানুন নিজামুল করুন অন্যদেরকে জানায় বা আমল করুন আমরা যদি এইভাবে করি তাহলে বাতিল দূর হবে না হবে না অবশ্যই হক আসবে অকুল জাল হাকুয়া জাহাকাল বাহুকা সত্য আসলে বাতিল কি হবে দুর্বৃত হবে কিন্তু আমরা বাতিলের মধ্যেই থাকলে সত্য আসবে কোথেকে বাতিল জ্বালে না আলো জ্বলবে না অন্ধকারে আর অন্ধকার বাতি আরো যেগুলি আছে নিভাই দিলে আরো অন্ধকার বাড়বে অন্ধকার বাড়াবের চেষ্টা করবেন না বাতিলকে বাড়াবের চেষ্টা করবেন না কি করবেন আলো জ্বালাবেন হক জ্বালাবের চেষ্টা করবেন এটা আমাদের দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সত্য সঠিকভাবে জানার এবং সঠিকভাবে আমল করার এবং এই সত্যকে অন্যের কাছে প্রচার প্রসার দাবলি করার জন্য কেসা কাহিনী গল্প আর এই সমস্ত গাঁজাখড়ি আর শ্রী কারামত না সত্যিকারের কারামত মজেজা আমাদের জানা আছে রসুলের মজেজা ধরেন কয়টা رسول مجھے کرامت کرامتر کرامت جانا اللہ رب المین ایجن کے ستیہ مانار کرانک دان کرمین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ